মাঝি তুই পাল তুলে দে করিস দেখানি দেয় নিশ্চিত জয় মাঝি তুই পাল তুলে দে করিস ভয় দেখ ওই হাত ছানি দেয় নিশ্চিত জয় মাঝি তুই পাল তুলে দে করিস ভয় দেখ ওই হাত ছানি দেয় নিশ্চিত জয় মিথ্যার ঢেউ এর ভয়ে ঘাতেন আল্লাহ কিস্তি তোমার মৃত্যুর সাথে আল্লাহ কিস্তি তোমার মৃত্যুর সাথে ওই কুল দেখা যায় আর দেরি নয় মাঝি তুই পাল ভয় দেখে ওই হাত দেই নিশ্চিত জয় মাছি তুই দেখে দেয় নিশ্চিত আর কত দিন বাতিলের চলছে ক্রুসাইড নিখিল জমিন খে মার কাজ বিওরে আর কত দিন এখন লড়াই বিশ্ব মুমিন লড়াই করো বিশ্ব বাতিলের সিংহাসনে উঠোকে প্রলয় মাঝি তুই পাল তুলে দে করছে ভয় দেখো ওই হাত দেয় নিশ্চিত জয় পাল তুলে বাদলের অন্তর আলে সূর্য হাসে রজনী রাধার কেটে দিবস আসে অসহায় জাতির চোখে স্বপ্ন ভাসে অসহায় জাতির স্বপ্ন ভাসে মিথ্যার পতন হবে নিশ্চিত জয় ছিঁড়ে ফেল সব গোলামির বন্দিসি কল বন্দিসি কল মুছে ফেল দুঃখ গ্লামির সব আখি জল সবাখি জল ছিঁড়ে ফেল সব গোলামির কল মুছে ফেলে গজল গে সম্মুখে চল আজাদির গজল গে সম্মুখে চল আল্লাহর বিধান জারি কর ধরা ময় মাঝি তুই পাল দে করিস ভাই দেখো হাত দেয় নিশ্চিত মাঝি তুই পালতুলে দেয় দেখো ওই হাত চানি দেয় নিশ্চিত জয় মাঝি তুই পালতুলে ভয় দেখো ওই হাত ছানি দেয় নিশ্চিত জয়